আবু মামা রহমাতুল আলহী হতে বর্ণিত তিনি বলেন আমরা হাব্বাব রদিয়াল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলাম নবী সাল্লু আলাই সাল্লাম কি জোহর ও আসরের সালাতে কিরাত পড়তেন তিনি বললেন হ্যাঁ আমরা প্রশ্ন করলাম আপনারা কি করে তা বুঝতেন তিনি বললেন তার দাড়ির নাড়াচাড়ায়